মানবতার সমাধান রসুল وَاتَّسَمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ शुक्रिया দর্শকবৃন্দ peace channel এর পক্ষ থেকে সকলকে জানাতছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যে আলোচ্য বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে মুসলমানদের বা মুসলিমদের পারস্পরিক অধিকার সম্পর্কে কোরআনের যে আয়টি আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে এ আয়তে আল্লাহ রবুল আলমিন আমাদের ভাতৃত্বের কথা এবং কিভাবে আল্লাহ তালা আমাদেরকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন যখন আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলাম একে অপর থেকে আমরা আলাদা ছিলাম পরস্পরের শত্রু ছিলাম একে অপরের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না একে অপরের রক্তের ওপে আক্রমণ করা মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এবং আরও অনেক কিছু অন্যায় আমরা জড়িত ছিলাম তখন মহান আল্লাহ রবুল আলমিন তারই অনুগ্রহে নবীর মাধ্যমে আমাদেরকে জুড়ে দিয়েছেন সেই কথাটা আল্লাহ তালা কোরআনের এই আয়তে আমাদেরকে বলে বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো একে অপর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবো না সেই দিনের কথাকে তোমরা স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে তারপরে আমি আল্লাহ আমার নিজের অনুগ্রহে আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম তোমরা জাহান নামের কাছাকাছি পৌঁছে গেছিলে তারপরে আমি তোমাদেরকে সেই জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম তো ভাইরা আমার কথা হচ্ছে যে বন্ধন আল্লাহ আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছেন আমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন সেই বন্ধনকে মজবুত এবং অটুট রাখতে হলে আমাদেরকে একে অপরের অধিকারের কথা ভাবতে হবে আরো কিছু অধিকারের কথা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা কারো প্রতি জুলুম করব না কোন মুসলমানের প্রতি অন্য কোনো মুসলমান জুলুম করতে পারে না জুলুম করাকে আল্লাহ তালা হারাম বলে ঘোষণা করে দিয়েছেন হাদিসে কুদ্সি মুসলিম শরীফের হাদিস লম্বা চওড়া বিস্তারিত একটি হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহ তালা প্রথমেই যে কথাটি উল্লেখ করেছেন তাতে বলেছেন যে আমি আল্লাহ জুলুম করাকে নিজের উপরে হারাম করে নিয়েছি এবং তোমাদের মাঝেও সেটাকে হারাম করেছি লক্ষ্য করুন হাদিসটির প্রতি বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ আল্লাহা ফলা হিহাদুল ইমন কসাই তোহ ফি কুলকুম জায়ন إلا من أتعمته فاستطعموني واتعمكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أكفر الدنوب جميعا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم صاروا على أطقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملك شيئا বলছেন আল্লাহ বলছেন যে আমি জুলুম করাকে নিজের উপরে হারাম করেছি এবং তোমাদের মাঝেও তাও হারাম করে দিয়েছি ফালা তদা অতএব তোমরা কেউ কারো প্রতি জুলুম করবে না হে আমার বান্দাগন তোমরা সবাই পদ ভ্রষ্ট ছিল তোমরা সবাই উলুঙ্গ ছিলে কারো কাপড় ছিল না সেই কাপড় পায় যাকে আমি কাপড় দেই ফাস্তাক আকসুকুম তোমরা আমার কাছে কাপড় চাও পরিধানের বস্ত্র চাও তোমাদেরকে আমি পরিধানের বস্ত্র সবাই ক্ষুধার্ত ছিল যাকে আমি এমনি এমকুম অথবা তোমরা আমার কাছে খাবার চাও আমি তোমাদেরকে খাবার দেব। খাবারের প্রয়োজন হলে আমাকে বলো আমি তোমাদেরকে খাবার দান করব। ইয়া এ ইন্নাকুম ইন্নাকুম তুক উনা নাহার। ও আনা আগ ফেরু বা তোমরা রাত দিনা করতে থাকো পাপ তোমাদের হতেই থাকে আমি তোমাদের ক্ষমা করে দেবো আল্লাহ তালা আমাদেরকে ডাকতেছেন ডাকতেছেন পাপ করেছো ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো অন্যায় হয়ে গেছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। ভুল করে ফেলেছো ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। ভুলের ওপরে আল্লাহ বলছেন তোমরা এইভাবে আল্লাহ তালা বলছেন জিনুম আ পরেশ তোমাদের দিনদার আর পরেশগার হয়ে যাওয়ার কারণে আমার রাজত্বে কোনো কিছু বৃদ্ধি সৃষ্টি করবে না আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না হলে ভালো তোমার নেকি করলে ভালো তোমার ভালো কাজ করলে ভালো তোমার যা করবেন ভালো তোমার অন্যায় করলে খারাপ তোমার বিপদে পড়লে তুমি পড়বে সমস্যা বাঁধলে তোমার বান্ধে ভালো মন্দ সবকিছু তোমার হবে তোমার ভালো হওয়াতে আমার কোন কাজে আসবে না এবং আমার মূলকে আমার রাজত্বে কোনো বৃদ্ধি সৃষ্টি করবে না ইনসা খুম ও ঝিনা কুম সারু রাজুলিন আফ মিনকুম। মা নাকাশা মিন মুল্কি সেই আপনাদের আগেকার লোকেরা পরে লোকেরা, যত মানুষ আস যত জিন আস সবাই যদি হয়ে যাওয়ার কারণে আমার রাজত্ব থেকে কোনো কিছুই কমবে না আমার রাজত্ব যেমন আছে ওই রকমই থাকবে ইয়া ইবাদি লাউ আল্লাহ ও আহম ওয়া ইনসাকুম ও জিনুম আল্লা বলছেন যদি তোমাদের সমস্ত মানুষ যদি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার কাছে কিছু চাও আর আমি যদি তোমাদেরকে তোমাদের চাওয়া মোতাবেক দিতে থাকি তাহলে আমার রাজত্ব থেকে ততটুকু পরিমাণই কমতে পারে যতটুকু পরিমাণ কারো কেউ যদি সমুদ্রের মধ্যে একটা সুইকে প্রবেশ করায় আর সেই ছুচের ডগে যতটা পরিমাণ পানি আসে অতটুকু পরিমাণ হয়তো কমতে পারে আমরা জানি সমুদ্রের মধ্যে যদি একটা ছুঁচকে ঢুকানো হয় আর সেই ছুঁচের ডগে যে একটু পানি আসে এই পানিটা আসার কারণে কি সমুদ্রের পানির কোনো কিছু কমে যায় জি না কিছু কমে না আল্লাহর অবস্থা হচ্ছে এরকম আল্লাহর সবাইকে আল্লাহ দান করেন আল্লাহ পয়েন্ট ছিল সেটা হচ্ছে এই যে আল্লাহ প্রথম শব্দ ব্যবহার করেছেন যে আমি জুলুমকে নিজের উপরে হারাম করেছি এবং তোমাদের উপরে তাও হারাম করে দিয়েছি অতএব তোমরা কারোর প্রতি জুলুম করবে না ভাইরা আমার মুসলমানদের পারস্পরিক অধিকার হচ্ছে অন্যায় ভাবে যদি আমরা কারো সামান্য পরিমাণও কোনো কিছু আত্মসাত করে ফেলি তাহলে কালকে কেমতের মাঠে আল্লাহ রবুল আলমিন সাত তবক জমিনকে মালা আমাদের গলায় ঝুলিয়ে দেবেন কথা বলে গেছেন চেষ্টা করবেন অনেক সময় মানুষ তার শক্তি আছে তার জোন আছে তার মাল আছে তার টাকা পয়সা আছে তার গর্ব আছে তার অহংকার আছে তার পাওয়ার আছে তাই সে নিজের পাওয়ারকে কে নিজের জৌন মালকে খাটিয়ে অসহায়দের প্রতি জুলুম করে যাদের মাল নেয় যারা অভাবী যাদের সমস্যা আছে যারা অসহায় অসহায়দের ওপরে অন্যায় ভাবে চিন্তা করে না যে এই জুলুম করলে আমার অবস্থাটা কি হতে পারে আরে কোরআন খুলে দেখুন কোরআন খুলে দেখুন আল্লাহ তালা কোরআনে ফেরাউনের কথা উল্লেখ করেছেন তারা বড় বড় জালেম ছিল বড় বড় অত্যাচারী ছিল এরা জুলুম করে অত্যাচার করে দুনিয়া থেকে দেখুন দেখুন আল্লাহ তারা ধ্বংস করেছেন কোন জালেম মুক্তি পায়নি জুলুমের একটা সীমা আছে মনে রাখবেন জুলুমের একটা সীমা আছে যখন জুলুম করতে করতে করতে করতে আপনি ওই সীমায় পৌঁছে যাবেন তখন কিন্তু আপনাকে আল্লাহ আর কোনোদিন ছাড়বেন না ফেরাউন জুলুম করছিল আল্লাহ করার ফেরাউন তোমার নেই অনেক বুঝাবার চেষ্টা করলো অনেকবার বুঝালেন অনেকবার বুঝালেন অনেকবার বুঝালেন কিন্তু বুঝলো না কিন্তু বুঝলো না জুলুমের ওপরে জুলুম পাপের ওপরে পাপ করেই যাচ্ছিল আল্লাহ কি করেন জানেন কোরআনে আল্লাহ বলছে উম লি লাহুম ইন না মাতিন আমি আল্লাহ মানুষদেরকে অবসর দিন এখন একটু বেরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসব।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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ডায়ালগন ডিসকাশন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 এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সু আলা কোরআনকে রাখবেনি শুধুমাত্র মমিনের সম্পদ নয় বাংলায় বিরতির পর আবারও আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল যে জুলুমের একটা সীমা আছে জালেম যখন সেই সীমায় পা দেয় তখন আল্লাহ তাল্লা তাকে ধরেন আর আল্লাহ যখন ধরেন তখন বাঁচার আর কোনো পথ থাকে না কোনো উপায় থাকে না আল্লাহ লাহুম। আমি ওদেরকে দিই ছেড়ে রাখি কেন হতে পারে বুঝতে পারে হতে পারে একদিন তার মনের পরিবর্তন ঘটবে হতে পারে একদিন সে ফিরে আসবে তাই আমি ওদের অবসর দিই দি মাতিন কিন্তু যখন আমি ধরবো আমার ধরা কঠোর হবে আমি ধরলে বাঁচার আর কোনো উপায় নাই আমি আপনি আমরা যারাই যদি কারোর প্রতিুল মানুষরা অসহায় মানুষের প্রতি গরিবদের প্রতি জুলুম করছে ধনীরা গরিবদের প্রতি জুলুম করছে জুলুম সর্বোতরে বিরাজমান করতে আছে না আমরা যে আমার দ্বারা জুলুম হয়ে যাচ্ছে আর এই জুলুমটা মানুষ বান্দাদের অধিকার এই অধিকার আমার উপরে হয়ে যায় কালকে কে আমাদের মাঠে যে আল্লাহ মাফ করবেন না এটা আমরা চিন্তা করি না ফেরাউল জুলুম করেছিল অনেক বোঝানোর চেষ্টা হয়েছিল কিন্তু সে বুঝতে চাইনি বুঝতে চাইনি শেষ পর্যায়ে কি হলো তার পরিণাম ও মনে করেছিল আমি আমি শক্তিশালী আমি মহান শক্তির মালিক আমার বাড়ি আছে বিল্ডিং আছে প্রাসাদ আছে জমি আছে জায়গা আছে বিষয় সম্পত্তি আছে হম পৃথিবীর রাজত্ব পৃথিবীর ধন দৌলত সব আমার আছে অথবা আমার কিচ্ছু হবে না আমার কেউ কিছু করতে পারবে না এটাই ভাবছিল এটাই মনে করছিল তারপরে কি হলো নীল দরিয়ার মাঝে যখন গেল তখন আল্লাহ তাকে নীল দরিয়ার মাঝে ধরলেন বললাম যে জুলুমের একটা সীমা আছে আল্লাহ রব আলিনের জন্য সীমা বেঁধে দিয়েছিলেন যে তুমি যখন এই জুলুমে এখানে পা দিবে এই সমুদ্রের মাঝে মুসা আলাই সালামকে ধরার জন্য যখন তুমি আসবে তখন আমি তোমাকে ধরবো তখন আমি তোমাকে টুটি চেপে ধরবো তোমার কণ্ঠ নালী ছেড়ে ফেলে দিবো আর আমি যখন ধরবো ফেরাউন ইমান এনেছে যে আল্লাহ ছাড়া কারের কোন উপাস্য নাই তখন সে বুঝতে পেরেছিল কেন কারণ সে জানতে পেরেছিল এখন যে আমাকে ধরেছে তিনি হচ্ছেন সেই আল্লাহ যার সাথে আমি এতদিন পর্যন্ত প্রতারনা করে এলাম মানুষকে যার ব্যাপারে আমি ধোঁকা দিয়ে এলাম সেই আল্লাহ আজ আমাকে ধরেছে আমার আর বাঁচার কোনো উপায় নাই তাই ভাবছিল যদি এই সময় আল্লাহর ইমান আনি তাহলে হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিবেন আমান্ত। আমি সেই আল্লাহ তোমার ওপরে ইমান আনছি আল্লাহি বানু ইসরাইল যে আল্লাহ ছাড়া সত্যকার কোনো উপাস্য নাই বান ইসরাহ ইমান এনেছে আমিও সেই আল্লাহর উপরে ইমান আনলাম আল্লাহ কি বললেন কোনো কাজে আসবে না ভাইর আমার জালেমরা দুনিয়াতে অনেক এসেছিল সবাই দুনিয়া থেকে চলে গেছে কোন জালেম দুনিয়ায় থাকবে না যেতে সবাইকে হবে তবে তার জুলুমটা রয়ে যাবে যদি মরার পূর্বে যার ওপরে জুলুম করেছে যার ওপরে অত্যাচার করেছে যদি তার সাথে সে মীমাংসা না করে নেয় তাহলে কিন্তু তার জুলুম রয়ে যাবে ওই জন্য মহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন তোমাদেরকে মৃত্যুর পূর্বে অন্য ভাইয়ের সাথে মীমাংসা করে নিতে হবে তা না হলে কালকে ক্যামতের মাঠে তোমরা যখন তোমাদের কোন দিনার দৃঢ় কিচ্ছু থাকবে না তখন তোমাদের গুণা আর তোমাদের নেকি দিয়ে তখন মীমাংসা করা হবে তখন তোমার নেকিগুলিকে ওই তোমার প্রাপ্যকদের বা তোমার দাবিদারদের কারোর প্রতি জুলুম করবেন না আল্লাহ নবী মুহাম্মদ রসুল সাল্লাহ বলছেন কারণ কারণ তারা আর আল্লাহ জুলুম করছে আল্লাহ গো ওর শক্তি আছে ওর জন আছে ওর মাল আছে ওর পাওয়ার আছে এই জন্য আল্লাহ আমি অসহায় তোমার বান্দা আমার প্রতি ও জুলুম করছে আল্লাহ গো তুমি ওর বদলা লাও যদি হাত তুলে দেয় যদি হাত তুলে দেয় আল্লাহর কাছে আর আপনার জুলুবের প্রতিশোধ গ্রহণ করার জন্য সে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে তাহলে কিন্তু এই ফরিয়দ তার প্রত্যাখ্যাত হবে না বরং এই ফরিয়দ আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে গেলে এই বদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেলে আপনার যে কি হবে আমরা সকলেই সহজেই বুঝতে পারছি যে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে কারো বদুয়া যদি পৌঁছে যায় তাহলে এই বদুয়া যদি আমাকে লেগে যায় আমার জীবনের সব ধ্বংস হয়ে যাবে জোন মাল টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছুই আমার কাজে আসবে না অতএব ইসলামের মহান শিক্ষা হচ্ছে আর মুসলমানদের পারস্পরিক অধিকার হচ্ছে যে মুসলমানরা কেউ কারোর জুলুম করবে না অত্যাচার করবে না এমন কি যদি জুলুম হতে দেখে কারো প্রতি জুলুম করছে তখনও কিন্তু চুপ করে থাকলে হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অনসুর আখা আকা আও আলমানুমা তোমার মুসলমান ভাইয়ের সাহায্য করো সাহায্য করো আর জুলুম হচ্ছে তাকে সাহায্য করব এটা তো বুঝার কথা তখন আল্লাহ নবী কি বললেন বললেন যে অত্যাচার করছে তাকে সাহায্য এইভাবে করবে যে তাকে অত্যাচার থেকে বিরত রাখবে তাকে অত্যাচার করতে দিবে না তাকে রোধ করবে তার হাতটা আটকাই দিবে সে যেন কারো জুলুম না করে ওই জন্য বলছিলাম যে আমি নিজে কারো প্রতি জুলুম করবো না এবং কেউ যদি কারো জুলুম করে জুলুমকে দেখে চুপ থাকলেও হবে না এটা মনে করলে হবে না ওকে মারছে তা আমি কি করব। ওর জমি নিয়েছে তা আমি কি করব। ওর সাথে এরকম ব্যবহার করছে তা আমি কি করব। আপনার যদি শক্তি দিয়ে কিছু করার না থাকে তো কমসে কম আপনি ওই জালেমকে বলবেন যে ভাই আপনি যেটা করছেন এটা অন্যায় আপনি যেটা করছেন এটা জুলুম আপনি যেটা করছেন এটা অত্যাচার এটা আমাদের শিক্ষা নয় এটা ইসলামের শিক্ষা নয় না পারেন যেমন আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বলছেন মান রাহিনা ফলে কালি কফমান আল্লাহ নবী বলছেন যখন তোমরা কেউ কাউকে অন্যায় কাজ করতে দেখবে তখন তোমরা তাকে হাত দিয়ে বাধা দিবে যদি হাত দিয়ে বাধা দেবার মত শক্তি থাকে এখন কেউ জুলুম করছে যে জুলুম করছে সে এমন একজন মানুষ যার উপরে আপনার প্রভাব আছে আপনি মনে করেন বাপ আপনার ছেলে কারোর প্রতি জুলুম করছে আপনি তার বাপ তার প্রতি তার ছেলের প্রতি আপনার প্রভাব আছে ছেলে আপনাকে ভয় পাবে আপনি তখন ছেলেকে বলবেন এই তুমি খবরদার এটা করবে না এটা অন্যায় এটা জুলুম খবরতার এটা করবে না ছেলেকে আপনি ধমক দেবেন ছেলেকে এই কাজ থেকে শক্তির ধারা বাঁধাবার চেষ্টা করবেন যদি না মানে আপনি আরও ধমক দেবেন তাহলে মনে করে লাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তোমাকে বঞ্চিত করব তোমাকে আমার বিষয় সম্পর্ক থেকে বঞ্চিত করবো ধমক দিতে হবে একে বলা হয় যে যার শক্তি আছে হাত দিয়ে বাধা দেবার সে হাত দিয়ে বাধা দেবে তাহলে মুখে বলবেন মুখে বুঝাবেন যে ভাই আপনার এই কাজটা করা ঠিক হচ্ছে না এটা জুলুমের কাজ আপনি রসিহত করবেন এটা অন্যায় আপনি অন্যায় পথে আছেন আপনি সঠিক পথে নেই আপনি বুঝাবেন জবান দিয়ে যদি বুঝে গেল ভালো কথা আর যদি আপনার কথা না শুনে আপনার কথা না মানে তার উপরে আপনার কোনো পাওয়ার নেই তার উপরে আপনার কোনো কর্তৃত্ব নেই অথবা সে যদি নাই শুনে নাই মানে তাহলে আপনার কিছু করার নেই কমসে কম তার জুলুমকে আপনি সমর্থন করবেন না তার এই জুলুমের কাজ আপনি ঘৃণা করবেন কম সে কম এটা আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে ইমানের সব থেকে নিম্ন পর্যায়ে এরপরে ইমান না। মানে আপনি আপনি দিলেন না। না মুখেও বলবেন আর আপনি জবান দিয়েও সেই কাজটাকে তার ঘৃণা করবেন না এর এরপর আপনার ইমানের অংশ কি করে বাঁচতে পারে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই শিক্ষা এই আদর্শ থেকে আমরা জানতে পারি নিজেও জুলুম করব না আর ওপরকেও জুলুম করতে দেব না জুলুমের কাজে একে অপরকে আমরা বাধা দেব। একে অপরকে জুলুম থেকে বিরত রাখবো একে অপরকে নসিহতের মাধ্যমে সৎ পরামর্শর মাধ্যমে এবং যদি প্রয়োজন হয় পাওয়ার খাটারার মাধ্যমেও আমরা একে অপরকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করব। কারণ এটা হচ্ছে মুসলমানদের পারস্পরিক অধিকার যদি আপনি মনে করেন আমি মুসলমান যদি আপনি মনে করেন আমি আল্লাহকে বিশ্বাস করি যদি আপনি মনে করেন যে আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি দিনকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি তাহলে আল্লাহ নবী কোরআনে যে সমস্ত কথাগুলি আমাদের জন্য দেওয়া হয়েছে সেই কথাগুলির উপরে আপনাকে আমল করতে হবে আর সেই কথাগুলির উপরে আমল করতে হলে আপনাকে জানতে হবে যে জুলুম করাকে আল্লাহ হারাম করেছেন জালেমদের জন্য না কোনো সাহায্যকারী হবে আর না কোনো সুপারিশকারী হবে মালি দলনা মিন হামিমিন আল্লাহ বলেছেন জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না আল্লাহ কবুল করবেন যদি আপনি জুলুম করেন কেয়ামতে আপনার কোন সুপারিশ কারিও থাকবে না যার সুপারিশ আল্লাহ কি করবেন কবুল করবেন আল্লাহ তালা কেয়ামতের মাঠে প্রত্যেক জালিমের জুলুমের বদলা নেবেন্লা মিল্লিল আবির আল্লাহ তার বান্দাদের বিন্দু পরিমাণও জুলুম করেন না কোনো অত্যাচার আল্লাহ করেন না আল্লাহ যেমন কারোর জুলুম করেন না জুলুমকে যেমন মহান আল্লাহ হারাম ঘোষণা করেছেন অধিকারের কথাকে স্মরণ রেখে নিজেকে জুলুম করা থেকে বাঁচিয়ে রাখবে মনে রাখতে হবে যে মুসলমান ভাইয়ের আমার ওপরে অধিকার হচ্ছে সে যেন আমার হাত আমার মুখ আমার ব্যবহার আমার চাল চলন আমার আচার আচরণ থেকে কোন রকমের কোন কষ্ট যেন না পায় এগুলি খেয়াল রাখতে হবে তাহলে মুসলমানদের পারস্পরিক অধিহার আলাই করতে আমরা সক্ষম হবো আল্লাহ আপনাদের ভালো রাখুন সাথে থাকুন এখন এখান থেকে আসছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।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 এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস আল্লাহ আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক